السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون في استبير شرع सम्मानित दर्शक श्रोता धारावाहिक भाव रमगन एम विभिन्न प्रसंगे आलोचना आसाम आज के पर्वे अपने सामने रमगान जो मकसद वक्ष हल तकआ लाल तत्ता जाते तुम्हारा मोत् होते परहेजगार होते सतर्क होते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 আমার সম্মুখে বাম দিকে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকু এবং আমার পাশে যিনি আছেন বাম পাশে তিনি হলেন শেখাল আমি আপনাদের সাথে পরিচালক হিসাবে যিনি উপস্থিত রয়েছে মুসলিম সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা কোন श्रम कार्यक्रम ना खे पान ना सारा दिन विधि विधान पालन करो सतर्क कुरान तेलावत करो रात जेगे सलाद कार्यक्रम लक्ष्य क्योंकि तकुआ लाल रकुम तत्तर शेख यूसुफ अब्दुल मजिद सहेब के तकुआर ऊपर एक आलोचना सूचना करोध कर আল্লাহ সিয়াম সাধনা সাধনা পালনের মাধ্যমে আর তাকোয়া এমন একটি গুণাবলী একজন মানুষের সম্মান আল্লাহ দরবারে নির্ধারিত হয় তাকুয়ার মাধ্যমে তো হাজুরাত মমিনের তাকুয়া অর্জন মমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং সে লক্ষ্য আল্লাহর ভয় তথা আল্লাপের নির্দেশ নির্দেশগুলো পালনে সচেষ্ট হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করা আল্লাহ সিয়াম সাহাযনার রমজান মুবারকের এই মাসে নির্দিষ্ট সময়ের জন্য যা হালাল খাবার হালাল পানীয় হালাল স্ত্রী সম্ভব হালাল স্ত্রী সম্ভব করা একটা সম্পূর্ণ হালাল এই হালাল কাজগুলোকে আল্লাহর নির্দেশে যখন সে হারাম করে দিতে পারে এবং সেটা দীর্ঘ তিরিশ দিন সিয়াম সাহাযনা পালনের মাধ্যমে সে প্রমাণ করে যে উদ্দেশ্য আল্লাপাক এর হুকুম মেনে চলা আল্লাপাক এর হুকুমে যা জীবনের সবচেয়ে বড় আকর্ষণ খাবার সবচেয়ে বড় আকর্ষণ জীবনের ও পান বিপাশা যখন গলা শুকিয়ে যায় তখন পানির প্রতি মানুষের কিরকম আকর্ষণ ঠিক তেমন যার শরীরে তার জন্য তার স্ত্রী ভোগ করা কতটা আকর্ষণীয় এবং কতটা প্রয়োজনীয় কিন্তু এই সমস্ত কিছুকে আল্লাহ নির্দেশে যখন সে দিনের বেলায় বর্জন করতে পারে এবং নিজের জন্য হারাম করে দিতে পারে তো যা আল্লাহ মহারমাদ বলে ঘোষণা করেছেন জেনা ব্যবচার মিথ্যা কথা বলা মদ্যপান করা এবং আর জীবনের যে সমস্ত তার যেগুলো আল্লাপাক সব সময়ের জন্য হারাম করেছেন তা থেকে বিরত থাকা সেটা তো যে সাইম রোজাদার তার জন্য তো খুবই সহজ হবে শেখ মজিদ কোরআন একমে আমার সংক্ষিপ্ত ছোট্ট গণনায় দুই শত আটান্ন এসেছে তাকুয়ার সাথে শব্দ গুলা তাকুয়া শব্দটি সতেরো বার পরে শব্দাক আঠারো বার এভাবে তাকুয়া এতবার এসেছে এই তাকুয়াটা এতই গুরুত্বপূর্ণ এতই জরুরি জিনিস মানুষের জন্য এই তাকুয়ার একটু শাব্দিক ব্যাখ্যা একটু যে আকর্ষণ করতেন শব্দের অর্থ থেকে শুরু করে আলহামদুলিল্লাহাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসলামের যেগুলি মৌলিক বিধান দিয়েছেন ইসলামের যে মূল রোকন স্তম্ভ তার মধ্যে একটি হল সিয়াম রমজান মোবারক মাসে রোজা পালন করা তো এই রোজা কোন সন্দেহ নাই এটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য অর্জনের একটি বড় আবাদত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 শুরুতেই পেয়ে যায় হুদাল্লী হল যারা মুক্তারী তাদের জন্য তো তাকুয়া এর সংজ্ঞা এর ব্যাখ্যা সাব্দিক এর ব্যাখ্যা ও সংজ্ঞা দিতে গিয়ে মুফা কেরামগণ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন পদ্ধতিতে তারা এর ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এর সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমরা এই স্বল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব যে তাকুয়া শব্দটি আসলে আমরা আরবি ভাষায় বলি এই মূল শব্দ থেকে এসেছে তো এই দৃষ্টিকোণ থেকে এই তাকুয়ার সংজ্ঞা অনেকে দিয়েছেন যে আংতা আলাহি বেকায়তনারি আসলে তাকুয়া এই ধরনের বড় লেবাস গ্রহণ করলে যে তাকুয়া অর্জন হয়ে যায় তাও বলা যাবে না আবার অন্য কোন একটা যাবে না আমি এবং আল্লাহর আজাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেব যেই আড়ালের মাধ্যমে আল্লাহর আজাব থেকে আমি বাঁচতে পারব তবে এই আড়ালটা আবার কি জিনিস আল্লা রা আলমিনের যে নির্দেশগুলি সেগুলি পালন এবং নিষেধ গুলি থেকে বিরত থাকা এর মাধ্যমে একটা আড়াল তৈরি হয়ে যাবে যার দ্বারা আমি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো তাই আমরা আর সংক্ষিপ্ত সংজ্ঞায় আমরা বলতে পারি মাত্র দুটি জিনিসের নামে হলো তাহলে তাকুয়া একটি হলো আল্লাহ ও তার রসুল সাল্লাম যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলিকে পালন করতে হবে দ্বিতীয়টি হল আল্লাহ এবং তার রসুল সাল্লাম যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকতে হয় তাকোয়া একটি উত্তম খাসলত যে খাসলতের মাধ্যমে মানুষ অন্যায় থেকে বেঁচে চলতে পারে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 অসিলা করে সেখানে পানা চাইলেন তিনটি অসিলা হবে তখন আল্লাহকে ভয় করো খবরদার তুমি আমার সতীত্বকে নষ্ট করোনা তখন আমি সেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আল্লাহ তুমি এই ওসিলা আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো আর একজন বলছিলেন যে আমি আমার পিতা মাতাকে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 সেখানে ছিল না আমাদের সমাজ সাবলীল ভাবে চলতে পারবে এবং সুন্দর ভাবে চলবে এবং তাকুয়ার মাধ্যমেও মানুষের আরো উপকার করতে পারে একটা অবলম্বন করলে আমি চাকরি পাবো না আমার খাওয়া কমবে এটা কিভাবে মূল্যায়ন করবেন আলহামদুলিল্লাহ আল্লাপের সন্তুষ্টির গুণাবলী এত জায়গায় আল্লাহ দিয়েছেন আপনি বলেছে যে জায়গায় আল্লাহ তালা তাকোয়ার শব্দ থেকে শব্দ থেকে শব্দ কখনো একটা কর না এই ধরনের অর্থ ওমান ব্যবহার করে আমাদেরকে তাকোয়ার গুনে গুণান্বিত হওয়ার জন্য তাকোয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছেন আমি তাকোয়ার নিজেদের একটা ব্যাখ্যা করে থাকি সেটা হচ্ছে যে তাকোয়াটা এটা মানুষের মধ্যে এমন একটা শক্তি এমন একটা শক্তি যে শক্তি যখন অন্তরের ভিতরে আসে শত স্ফূর্ত ভাবে আল্লাপের পালনে সে উদ্বুদ্ধ হয় তাকে তাকে বলতে হয় না যে আপনি এখন নমাজ পড়েন তাকে বলতে হয় না আপনি এখন রোজা রাখেন তাকে বলতে হয় না যে আপনি এখন সেই শক্তি তাকে শতস্ফূর্ত কোনো অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে এবং এটা একটা বিরাট শক্তি তাকে একটা বিরাট পাওয়ার পাওয়ার তো এই শক্তিটা যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাহ পাহাকে একটা পছন্দনীয়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 উল্লেখ করেছেন ইমান এবং তাকুয়া আরো গভীর ভাবে যখন শক্তিশালী হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনে ব্যক্তি আল্লাহ অবাহিত যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যিনি তাকুয়ার ভাবধারা উজ্জীবিত হয়ে জীবন যাপন করবেন মহান আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দিবেন এবং অভাবনীয় ভাবে যে এমন এমন জায়গা থেকে এমন জায়গা থেকে যেখানে কখনো কল্পনা করেন অকল্পনীয় ভাবে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন আমরা ইনশাল এই আলোচনায় ফিরে আসবা ছোট একটি বিরতির পরে সে পর্যন্ত সময় তো সারা পৃথিবী দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা সম্পর্কের জন্য যে আলোচনা করছি সেখানে মাদানি সাহেব তার বক্তব্য রাখছিলেন জি ধন্যবাদ তো ওখানে আসছে যে তিনজন ব্যক্তি বিপদে পড়ে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন পানা চাইলেন এবং নাজাদ চাইলেন প্রত্যেকেই নিজ নিজ নেক আমলের অসিলা করে সেখানে পানা চাইলেন তিনটি অসিলা হবে সরি তার ভিতরে একটা হবে নেকামল তো নেকামলের মধ্যে একজন বললেন যে আমার চাচা তো বোনের সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম সে যখন আমাকে বলছিল তুমি এত্তাক্লা তখন আল্লাহকে ভয় করো খবরদার তুমি আমার সতীত্বকে নষ্ট করো না তখন আমি সেটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আল্লাহ তুমি এই অসিলা আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো আর বলছিলেন যে আমি আমার পিতা মাতাকে আগে দুধ না পান করিয়ে সন্তানদেরকে পান করাই নেই সারা রাত ধরে বাচ্চারা কান্নাকাটি করেছিল তারপরেও আমি তাদেরকে দেই নেই পিতামাতাকে আগে না পান করি তৃতীয় যে আমার বাড়িতে একজন কাজ করেছিল কিছু মজুরি ছিল সেই মজুরিটা আমি বৃদ্ধি করেছিলাম আল্লাহ তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকওয়ার কারণে অন্যায় কাছ থেকে সে যুবকটি ফিরে আসলেন এবং সেখানে হাতিছে এমনভাবে বলা আছে যে স্ত্রীর উপরে স্বামী যেভাবে প্রতিত হয় সেই রকম পরিবেশ থেকে সেখানে ফিরে আসলেন সেখানে ছিল না কোন পাহার সেখানে কোন আইনের বাধা সেখানে তাকুয়াই তাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছিলাম একটা আয়তনে কারকে অবলম্বন করলে আমি চাকরি পাবো না আমার খাওয়া কমবে ইত্যাদি ইত্যাদি انت الله القرآن كنت قلت شن نقطة ولو أن أهل القرآن آمن واتقوا لا فتحنا عليهم براكة من السمية والأرض ابدا ايجا كيف هي بلنا نقول إن شاء الحمد لله تقوى الله فاكر شانتوشت تقوى اتو جاء الله فاكر دي دي سن اتاقو الله جلقوا اپنى بولي سلزي نشو عطنو جائقا الله تعالى تقوى شبدو تيكي وقاية شبدو تيكي شبدو اتاقو الله اتاقو النار এই ধরনের অর্থ ওমাই তাকিল্লাহ ব্যবহার করে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য তাকোয়ার বৈশিষ্ট্য অর্জন করবার জন্য আমাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছে। আমি তাকওয়ার নিজে থেকে একটা ব্যাখ্যা করে থাকি সেটা হচ্ছে যে তাকোয়াটা এটা মানুষের মধ্যে এমন একটা শক্তি এমন একটা শক্তি যে শক্তি যখন অন্তরের ভিতরে আসে আল্লাহ ভাবে আল্লাপের পালনে সে উদ্বুদ্ধ হয় তাকে তাকে বলতে হয় না যে আপনি এখন নামাজ পড়েন তাকে বলতে হয় না এই শক্তিটা যদি কেউ অর্জন করে এবং নিঃসন্দেহে আল্লাহ পাহাকের একটা পছন্দনীয় একটা সিফাত একটা গুণাবলী অর্জন করে তো আল্লাহ অবশ্যই তার সাহায্য করবেন আপনি যে আয়াত করেছেন সেই আয়তে অল্প আল্লাহ করো তাকাও ইমানের পর তাকুয়া ইমানটা অনেক জায়গায় আল্পাক উমানের পরে সময় তার শক্তি থাকে না যার কারণে আল্লাপাকে ইমানের সঙ্গে তাকুয়ার কথা উল্লেখ করেছেন ইমান এবং তাকুয়া আরো গভীর গভীর ভাবে যখন শক্তিশালী হয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জনে কেউ কোন ব্যক্তি পৃথিবীতে কাজ করে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 দেখেছিলাম যে সাহাবি ওকা এতরা পিনাহারে রমাদান স্ত্রীর উপর ওকা হয়ে গেলেন তো উনি বাঁচার জন্য আজাব থেকে বাঁচার জন্য গেলেন তাকুয়ার কারণে অথচ আল্লাহ তিনি বলছিলেন তার ভিতরে ভাব্দায় কাজ করেছিলাম আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ যখন তারা যে গর্ত পাহাড়ে পাহাড়ি এলাকা উসর ধুসহর মরুভূমি এবং পাহাড় সেখানে বর্তমান সমাজ একটা মোবাইল আছে মোবাইল বলা যায়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 সেই সময় দেখা গেছে তারা সেখান থেকে সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমাদের ঘুস খাই আমরা চুরি করি আমরা মারামারি করি আমরা শর্ত করি কত কিছু যে করি এই রিজেকের প্রতিদ্বন্দ্বিত আয় কিন্তু আল্লাহন হাদিসে বলেছেন মানুষ যদি সত্যি কারো ইমান আনতো আল্লাহর ভোর তাকল করত তাহলে ওই পাখির ওই পশু পাখির মতো جاء الطالب دو خماصا وتركه بطانا خلي بيتي لو, لو لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير طيب تاخذوا خباصا وتركه بطان ماقولش الدكتور تو ماده মনে রাখতে হবে توكلتوا تواكلنا لا التوكل بعد اخذ الأسباب أسباب يعني هو التوكل بيجي الله اي <تصفيق> যে আমরা অবলম্বন করব। আসবাব অবলম্বন করব তার সাথে আসতেন কিছু কিছু লোক তাদের সাথে কিছু নিয়ে আসতেন না তাওকল করলাম আল্লাহ ফাঁকিটা পছন্দ করেননি তাকুয়ার ফলাফল পৃথিবীতে অনেক রয়েছে তাকুয়া আমরা অবলম্বন করব। তাকুয়া অর্জন হয়ে গেলে আর কারো পাহাড় লাগে না নিজেই নিজেকে উদ্বুদ্ধ করে আমাকে হবে। আমাকে পাপ কাজে ঠোকা যাবে না আমাকে আমি ডাকাতি করবো না আমি কাজে থাকিও দিব না তাকুয়া এমন একটা জিনিস তাহলে সেটা দুনিয়ায় তাকুয়া আর কি ফজিলতা আমরা দেখলাম এখন কি কি কাজ অবলম্বন করে একটা মহিলাকে কখন আমরা বলবো তাকুয়ার মধ্যে আছে একটা কার্যক্রমে কিভাবে বলবো আমরা তাকুয়ার মধ্যে আছে আখেরাতে তাকু আমাদের কি কি ফায়দা দেবে এগুলা নেই ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত